আবু কাতাদা হ্রদেল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম জুহর ও আসরের প্রথম দুরা কাতে সুরাহ আল ফাতিহার সাথে আর একটি করে সুরাহ পড়তেন আর কখনও কখনও কোনো আয়াত আমাদের শুনিয়ে পড়তেন